আপনাদের প্রিয় অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠান দর্শা হাদিস আমাদের নির্ধারিত গ্রন্থ ইমাম নবী সংগলিত চল্লিশ হাদিস হাদিসটি ছোট্ট গ্রন্থ অথচ এর ভিতরে রয়েছে ইসলামের বুনিয়াদী শিক্ষা ইসলামের শিষ্টাচারিতা একজন মুসলিমের আদর্শ ও নৈতিকতা আজকে যে হাদিসটা আমরা পাঠ করব সেটি হচ্ছে আমাদের নির্ধারিত গ্রন্থের তম হাদিস যে হাদিসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আল্লাহর ইনসাফ অনুগ্রহ এবং তার কদরত এ প্রসঙ্গে সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজিউল্লাহুমা বর্ণা করেন্লাহআসালা فيما يرغب عن ربه تبارك وتعالى رسول الله عليه وسلم ترى الله تبارك وتعالى ربكت جميعاً حدث قدسي رسول صلى الله عليه وسلم قال إن الله كتب الحسنات والسيئات الله رب العالمين حسنات شمه ما هي شمه ايضاً سيئات تبع شمه ستير قرأ ثم بينا اطور এর বিবরণ আমাদের কাছে পরিষ্কার করে দিয়েছেন আল্লাহরবুল্লাহ আলম আমাদের জন্য পথ বাতিলিয়ে দিয়েছেন দুটি পথ ভালো এবং মন্দ সবটাই বলে দিয়েছেন এই হাসানাত কোনগুলি ভালো কাজ কোনগুলি সেগুলিও আল্লাহরবুল্লাহ আলমিন বলে দিয়েছেন এবং কোন কাজ সয়াত খারাপ গর্হিত সেগুলিও আল্লাহ সুহান হ তর কোরআনের মাধ্যমে প্রিয় হাবিব যদি একটি বা নেই চিন্তা করে নোম ইয়া আমা অতবর সেটা করেনি নেকির কথা ভেবেছে নেকির কথা চিন্তা করেছে নেকিটা করব। মনে কল্পনা করেছে অথচ সেটা করেনিমিন আর যদি বান্দা নেকির কথা ভাবে হাসানাত ভালো কাজ করার কথা ভাবে চিন্তা করে কল্পনা করে এবং সে অনুযায়ী সে যদি আমলটা করে যেটা ভাবছিল যেটা সে কল্পনা করেছিল সেটা যদি সে বাস্তবায়ন করে একটা নিয়ত করেছে আর ওই নিয়তটা সে বাস্তবায়ন করে ফেলেছে একটা নেকির কাজ করে ফেলেছে এর বিনিময়ে আল্লাহর আলমিন বন্দার আমল নামায় বিনিময়ে দশ গুণ দশ থেকে সাতশো গুণ এলিন কি দয়া কি ফসল কি অনুগ্রহ বান্দাদের প্রতি আল্লাহ কিন্তু দুর্ভাগ্য আমরা বান্দারা সে আল্লাহকে চিনলাম না আমাদের মালিককে তাকে না চিনে আমরা আগাছা পর গাছায় ধরে বাসার চেষ্টা করতেছি ঠিক আমাদের জীবনে শুধুও দর্শক বিন্দু এরপর রসুল সাল আলিয়াম বলেন আল্লাহর পক্ষ থেকে ও ইন হ্যামি সইয় বা যদি কোনো সই খারাপ কিছু করার চিন্তা করে সে যদি ওই খারাপটা না করে খারাপের কথা ভাবলো কিন্তু খারাপটা করল না আল্লাহ নেকি লিখে দেবেন আর যদি সে ওই খারাপ চিন্তা করে করার পরে ওই খারাপটা সে করে ফেলে তাহলে কথাবাহোদা সেক্ষেত্রে আল্লাহ রবাহ আলমিন বন্দার আয়মল্লামায় একটি গুণাই লেখবেন বেশি না হাদিসটি বুহআরীয় মুসলিমের শুধু দর্শক বিন্দু। প্রথমেই কথা হলো যে আমরা এই হাদিসটার মাধ্যমে যে জিনিসটা পেলাম সেটি আমাদের কাছে স্পষ্ট শুধু দর্শক বৃন্দ প্রথমেই আসুন হাদিসে কোৎসি কি আমরা আগেই বলেছি হাদিসে কোতী হলো ওই হাদিস যে হাদিসটি রসুল সাল্লাহ আলীসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করেন আসলে আমাদের প্রিয় হাবি মোহাম্মদ সোলোল্লাহ আলিয়াল্লাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পান একটা হলো কোরআন যার ভাব ভাষা সব আল্লাহর আর আরেকটা হচ্ছে যে আল্লাহ রব্বুল আয়ালামিন তাকে বলে দেন তাকে জানিয়ে দেন এবং আল্লাহর পক্ষ থেকে বলতে বলেন তখন অসুস্থাম ওই মূল বক্তব্যটি নিজের ভাষায় আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেন সেগুলি হলে হাদিসে করছি আর আরেক প্রকার হচ্ছে আল্লাহ রব্বুল আয়ালমিন জানিয়ে দিয়েছেন রসুল সালিউসাল্লাম নিজে সেটা ব্যক্ত করেছেন নিজের ভাষায় নিজের পক্ষ থেকে বর্ণনা করেছেন কেন না এখানে কেউ যেন ভুল না বুঝে যে মোহাম্মদ সাল্লাম নিজে কিছু বলেছেন এই অধিকার রসুলসলামকে দেওয়া হয় নাই বরং আল্লাহ রবুল্লাহ আলমিন পরিষ্কার করে সুরা আল হাক্কায় বলেছেন আল্লাহর নামে কোনো কথা যদি বলে ফেলে তাহলে আমি ডান হাত দিয়ে শাশির ধরে ছেড়ে দেব হাবি সাল্লাম তিনি মানুষকে যা বলেছেন তা আল্লাহর আল্লাহরম তার প্রবৃতি থেকে কিছু বলেন নাই কেবলমাত্র সে বক্তব্যটুকু দিয়েছেন যা তার কাছে ওহি হয়েছে ওই সাড়া শরীয়তের ব্যাপারে কোনো কথা রসুল নিজের পক্ষ থেকে বলেন নাই একদে সাহাবি রসুল্লাহ সালামের কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমি আপনার বাণীগুলি লিখতাম কিন্তু কিছু কিছু লোক বলা বলি করতে লাগলো যে ওই রসুল যা বলেন কিন্তু একজন মানুষ যা বলেন সবই লেখছ যে তখন আমি ছেড়ে দিলাম রসুলাম বললেন শোনো তুমি লেখো আল্লাহ নবী লেখার নির্দেশ দিয়ে তার জবান মোবারকের দিকে ইশারা করে বললেন আল্লাহর কসম এই জবান দিয়ে হক ছাড়া কিছুই বের হয় না আল্লাহ আকবর আল্লাহ রব আলীর অহির কথা রসুলের মাধ্যমে জানিয়ে দেন রসুল সাল্লাহ আলী ইসলাম জাতির কাছে ব্যক্ত করেন শরীয়তের ব্যাপারে চুল পরিমাণ উনিশবেশ রসুলসল্লাহ আলী ইসলাম করেন নাই তিনি যেমন করেন নাই অনুরব্ব তার অম্মতকেও সতর্ক করে বলেছেন যে তার নাম নিয়ে কোনো কথা বানট বলতে পারবে না পরিষ্কার করে বলছেন কেউ যদি আমার সম্বন্ধে এমন কোনো কথা বলে যে কথাটি আমি বলি নাই তাহলে ইয়েবাউ ওদিনের নার সে যেন স্থির করে নিয়ে। জেনে নেয় যে তার ঠিকানা হল জাহান্নাম পরিষ্কার কথা রসুল সাল আলী ইসলামের নামে বা নিয়ে কথা বলা যাবে না সুতরাং ইসলাম আল্লাহর পক্ষ থেকে আসছে এই হাদিসে কতসিম সেখানে আল্লাহর রব্বুল আয়মিন বলছেন যে বান্দা হাসানাত এর কথা ভাবে এই হাসানাত অরেক আল্লাহ বলেন মান জা বিল كَمَثَلِ حَبَّةٍ أَنبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنبُلَةٍ مِئَةُ حَبَّةٍ وَاللَّهُ يُضَاعِفُ لِمَن يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ سورة البقرة آية 61 الله رب العالمين বলছেন মাসুল الذين ينفقون اموالهم في سبيل الله যাদেরের মাল সমূহকে আল্লাহর প্রতি ব্যয় করেন তাদের এই ব্যয় করা কত গুণ আল্লাহ বৃদ্ধি সে কথা একটা গম থেকে সাতটা শীর্ষ হয় শুধু দর্শক বৃন্দ আমরা একটু বিরতি নিচ্ছি ফিরে আসবো আপনাদের সাথে এই আলোচনায় ততক্ষণে আপনারা আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সেখানে কাজ করেন দাওয়াতে ক্ষেত্র কেমন মানুষের মনের মধ্যে চিরাচরিত একটা প্রয়োজন হলো অন্তরের একটা শান্তি উচিত ইসলামের যখন সন্ধান তারা পায় তখন খুব সহজে তারা ইসলামের পরিমিত পদ্ধতির সাথে ইউকেতে অনেক জায়গায় দেখা যায় যারা নতুন মুসলমান হয়েছে তারা স্কোলার হয়ে আবার ইসলামের নেতৃত্ব দিচ্ছে জানু অনেক প্রস্তাবিত নীতিমালা जार दारा कार्यकी भावे इसलम प्रचार सम्भव देखा कथाय कल सन्दार साढ़े पांच टुन सम्प्रचार सकाल छंगे पीस टी बांगल् इसलाम प्रकृत अर्थे शांति कायम कर शांति समाज गठन दिए निर्देश शांति इन अवदान समाजे शांति सम्प्रचार सकाल सहस लागे आपनी जा विश्वास करें तारे कथा बोलते सत्यबादी और न्यायपरण होते सहस लागे সাহস লাগে মুখোমুখি হয়ে উত্তর দিতে আপনার প্রশ্ন তা সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক শিক্ষামূলক অথবা যাই হোক না কেন যুক্তিপূর্ণ পরিষ্কার উত্তর পেতে হলে দেখুন আপনারা সাহস করে আমাকে প্রশ্ন করুন প্রশ্ন করার সাহস করুন দেখুন প্রশ্ন করার সাহস করুন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় বিরতির পর সুদীয় দর্শক বৃন্দ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি তাতে সাতটি শীষ আল্লাহ রুপুল্লা আলমে গজিয়ে হাব্বা। আর প্রত্যেকটি শীষে একশোটি করে হাব্বা একশোটি করে ধান হল এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বর্ধিত করার উদাহরণ আপনি একটা টাকা দান করবেন এর বিনিময়ে আল্লাহরবুল্লা আলামিন আপনাকে একটায় ষাটটা শীষ আর প্রতি শীষে একশো করে হলে সাতশো গুণ আল্লাহ আকবর আপনি একটা নেই করবেন একটা নাকির বদলে আল্লাহ রবাহ আলামিন আপনাকে সাতশো গুণ নেকি দান করবেন এরপরে আল্লাহ বলছেন আল্লা যাকে ইচ্ছা আরো বেশি অতিরিক্ত দেবেন মহান উদার সুতরাং তার কাছে সেভাবেই চাইতে হবে শুধু ও দর্শকবৃন্দ আমরা জানতে পারলাম যে এই যে হাসানাত বা নেকি এই নেকিগুলি আমাদের কাছে জানা আছে এই নে আমাদেরকে প্রতিযোগিতামূলক করতে হবে কিন্তু এখানে রসদ্যামা কেউ যদি এই হাম্মা অর্থ হলো আর আদা কাসাদা সে এরা আদা করলো এবং কাস্ত করল সে সংকল্প করল সে কাজটা করবে কিন্তু সে করতে পারল না তার নিয়তে যদি বিশুদ্ধতা থাকে তাহলে ওই ভালো কাজটি করার নিয়তের কারণেই আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার আমল একটা নেকি লিখে দেবেন যদিও না করতে পেরেছে এজন্য যারা আল্লাহর পথে বেরিয়ে যান যেমন হাজি হজ করতে বেরিয়ে গেছে আল্লাহর পথে বেরিয়ে গেছেন হজ সম্পাদন করতে না পারলেও পথি যদি তিনি মারাও যান আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাকে আজর দিয়ে দেবেন কেননা সে নিয়ত করে বেরিয়ে গেছে আমরা জানি ইসলামের ইতিহাসে যে কয়টি যুদ্ধ হয়েছিল তার মধ্যে সবচেয়ে বেশি কঠিন ত্যাগের যুদ্ধ ছিল প্রচণ্ড খরতাপের মধ্যে যুদ্ধ যেতে হয়েছিল তাবুকের যুদ্ধ যেটা ছিল অস্বস্ত আসমের জীবনের সর্বশেষ নবম হিজরিত এই যুদ্ধে সাহাবারা তাদের মাল দিয়েছেন সম্পদ দিয়েছেন কিন্তু কিছু আছেন যারা গরিব তারা দিতে পারেন সে বলছেন মা দায় উনফেকু উন করবেন নাই তাদের কিছু এই যে মনের নেখির নেঘে প্রতিযোগিতা করা এবং আল্লাহ নবীর সাথে কাফলায় বেরিয়ে যাওয়া কিন্তু তারা শারীরিক দিক দিয়ে সমর্থ বান না পাচ্ছেন সে কারণে যে একটা ওয়াদি পার হইয়া। একটা মাঠ পার হইয়া আরেক মাঠে গেছো তোমাদের ওই মদিনায় সাথীরা যারা মদিনায় বসে আছেন তারা কিন্তু তোমাদের সাথে নেকিতে সমানভাবে এগিয়ে গেছেন আল্লাহ আকবর তাহলে নিয়তের আমল এটাই হল বাতিনি আমল এটাই হলো কালবে আমল কেউ আবার বুঝবেন না বাতেনি আমল বলতে অন্য কিছু যেমন আলাদা এই ইসলামে অপ্রকাশ্য কিছু নাই সবকিছু স্বচ্ছ দলিল্লাম বলছেন পরিষ্কার পরিচ্ছন্ন দিনের মধ্যে ছেড়ে গেছেন যার দিবার দুর্ভাগ্য যার পথন সেই কিন্তু এই সত্য থেকে বিচ্ছ্যুত হবে নচেত এই সত্য থেকে কেউ বিচ্ছুত হবে না সুতরাং এই বাতেনি আমল বলে তথাকথিত সীনা বসী না যে আমলের সিলসিলা এই সবগুলি হচ্ছে ভুয়া কথা কারণ ইসলামে কোনো গোপন কিছু নেই দলিলের উপরে আপনাকে এই জন্য তো বলছেন যে তুমি জিজ্ঞাসা করবে বিলবাইনা দলিল সহ যারা দলিল নিয়ে কথা বলবে তাতেটা গ্রহণ করতে হবে যারা দলিল দেবে না বলবে আছে কিতাবে এই সমস্ত কথা চলবে না অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি আপনার রাত্রিতে শুইল এবং শোয়ার সময় সে নফল তাহাজুত পড়বে সেজন্য সে নিয়ত করে শুইল কিন্তু সে পড়তে পারলো না আল্লাহ রবুল্লাহ আলমিন তারা আমল নয় নেই লিখে দেবেন পড়তে পারল না প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে গেল আল্লাহ রব্লা আলমিন নিয়তের কারণে বান্দাকে নেকি দান করে থাকেন পক্ষান্তরে সইয়া বা খারাপ জিনিস এই খারাপ যেগুলি এটা হচ্ছে চাহে সেটা সহির আগুনা হোক চাহে সেটা কবিরা গুনা হোক এটারও যদি কেউ আপনার নিয়োগ করে সংকল্প করে খারাপ কাজের পরিকল্পনা করে খারাপ কাজের পরিকল্পনা করা আপনি দেখেন নেকির পরিকল্পনা করলে সেটা না করলেও আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন এটা নেকি লেখে দেন কিন্তু গোনাহের পরিকল্পনা যদি বন্যা করে তাহলে আল্লাহ রবুল্লা আলমিন অপেক্ষা করেন যে ওই কাজটি বান্দা করল কি না না ছেড়ে দিল গুনাহের পরিকল্পনা থেকে সরে আসা গুনাহের চিন্তা থেকে দিলকে ফিরে নেওয়া এটাও নাকি এজন্য আল্লাহর আলম তার একটা নেকি লিখে দেবেন এবং ক্যা আমিলা হ্যাসেন ক্যা আমিলা পরিপূর্ণ নেকি আমরা দেখতে পাই যে আল্লাহর তৌফিক ছাড়া মানুষ গুনাহ থেকে ফিরে আসতে পারে না মানুষ গোনাহা থেকে ফিরে আসে কঠিন জেহাদ করে তার প্রবৃত্তির বিরুদ্ধে প্রবৃত্তির লালসার বিরুদ্ধে বিরুদ্ধে বুহারের হ্যারিসটা আমরা স্মরণ করি যেখানে তিনজন সেই পূর্ব জমানায় রসুল বলছেন যে এটি গর্তের মধ্যে আটকা পড়েছিল পাথর এসে গর্তের মুখ বন্ধ করে দিল তারা কিভাবে বের হবেন উপায় নেই সাহায্য পাওয়ার কেউ নেই করার কেউ নেই তাই তারা আল্লাহর কাছে ফিরে গেলেন এবং তারা জীবনে তিনি কি করেছেন নিয়ে মেকির কথা স্মরণ করে আল্লাহর কাছে কাঁদতে লাগলেন তাদের মধ্যে একজন বললো হে আল্লাহ আমার চাচা তো বোন যাকে আমি নির্জনে পেয়ে গিয়েছিলাম এবং তার উপরে আমি ঝাপিয়ে পড়তেছিলাম ইত্যবসরে তোমার ভয় আমার স্মরণ হয়ে গেল আমি সেখান থেকে ফিরে আসছি তার শলিলতা হানি করিনি আমি গোনায়ের কাছ থেকে ফিরে এসেছি এটা যদি সিরিফ তোমার ভয়ে হয়ে থাকে তাহলে তুমি এটাকে কবুল করো আর এর বিনিময়ে এই থেকে উদ্ধার করে দাও আম্মা একবার নসরসাল্মরিস বলেন দোয়া করার সাথে সাথে এই একটু সরে গেল আল্লাহ সরিয়ে দিলেন তাহলে বোঝা গেল এখান থেকে দুটি জিনিস একটা হলো যে বান্দা তার নেক আমলের ওসিলায় দোয়া করতে পারে আর দোয়া কোমল হয় আরেকটা জিনিস বোঝা গেল যে বান্দা কোনো গুনাহের নিয়ত করলে সেখান থেকে যদি ফিরে আসে তাহলে সেটাও তার জন্য একটা নেকি কিন্তু বান্দা যদি একটা নেকি করে আল্লাহ রবুল্লাহ আলমিন দশ গুণ সাতশো গুণ এর চেয়ে বেশি বাড়িয়ে দেবেন আর যদি গুনা করে আল্লাহ বলছেন সোরা একশো ষাট নম্বর আল্লাহ রবাহ আলম বলছেন নেকি করলে দশ গুণ আর ওমান যে যদি একটা গুণা করে তাহলে তাকে একটা গুনার বদলে একটাই দেবেন বলবেন আল্লাহ রবুল্লা আলমদের ইনসাফটা একটা নেই করলে দশ গুণ এটা আল্লাহর পক্ষ থেকে দিতে পারেন কিন্তু শাস্তি দিতে গিয়ে আল্লাহ কত ইনসাফের পরিচয় দিয়েছেন যে একটা গুণা করলে তাকে দশ গুণ বিশ গুণ বাড়িয়ে দিচ্ছেন না বরং একটা গুণা একটাই লেখছেন একটাই তার জন্য লিখা হচ্ছে বেশি হচ্ছে না তাহলে আল্লাহ রবুল্লা আলমিন যখন নেকির কাজ করে তখন বাড়িয়ে দেন আর গুনাহের কাজে যা করে হুবহু তাই বান্দা পায় এতে আল্লাহ রবুলা আলমিন কথা বড় আদেল কথো বড় ইনসাফকারী আরাম হাকিমিন সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক কি আল্লাহ সুহ উলানন নিশ্চয়ই সুতরাং আল্লাহরের বিচার আপনি একটু পরোখ করে দেখুন শুধুও দর্শকবৃন্দ স্থান ক্যাল পাত্রভেদে নেঘির যেরকম মর্যাদা বাড়ে ঠিক গুনাহেরও পরিমাণ বেড়ে যায় স্থানকাল পাত্র বেদে যেমন মকান স্থান সরফ হলে উঁচু মর্যাদার হবে। সময় উঁচু মর্যাদার সেখানে গুণা করলে গুণা বেশি হবে এজন্য আল্লাহ রব্লা আলমিন বলছেন আলহজ আলু হজের মারসম জ্ঞাত যাদের উপরে এই মারসম হজ ফরজ হবে ফালা ও আল্লাহা সে বাসগুলিতে কাজ এবং অন্যায় করতে পারবে না যদি করে তার জন্য কেউ যদি এই পবিত্র স্থান কাবা সেখানে গিয়ে যদি অন্যায় ভাবে সে পাপ করতে চায় ই চুকে যায় পাপ করার দিকে নজিখো আমি কঠিন শাস্তি দেব এটাই স্পষ্টত প্রমাণ হয় যে মর্যাদার স্থান যেরকম সেখানে করলে ওই রকম কঠিন শাস্তি হবে অনুরূপ নিষিদ্ধ মাস পবিত্র মাস চারটি যার কথা আল্লাহ রবিন কোরআনে বলেছেন আল্লাহ বলছেন يوم خلق السماوات والأرض جدين تكى الله رب العالمين أسمان وزمين كسيشت كورتشن شدين تكى تار كتابة إطاليكيتو جاء الله كتى مخشد قرنه ببارو منها أربعة الحرم تار مدى چكت ماش شمانيتو ماش ذالك الدين القيم اتا شدر دين فلا تظلموا فيهن أنفسكم اي ببطر مخشمه تمرتو مدى نفس ربري ظلم كوريونا একজন এতে বোঝা যায় যে এই মাস সমূহে জুলুম করলে বেশি হবে সেজন্য কাতা এই আয়তের তফসিরি বলেন যে এই মাস জুলুম করলে অন্য মাসের জুলুমের চায় বেশি গুণা তার আমল নয় লেখা হবে অথেব আমাদেরকে এই জুলুম বা পাপাচারিতা হতে মুক্ত থাকার চেষ্টা আমাদেরকে করতে হবে শুধুও দর্শকবৃন্দ আল্লাহরবুল্লাহ আলামিন তার প্রিয় হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে বান্দা যখন নেই করবে নেকি বেশি লেখে দেবেন আর গোনা যখন করবে তখন গোনাটাও একটা করলে একটাই আর স্থান ও কাল বেদে গুনা বড়ো হবে শাস্তিও বড় হবে যেমন আমরা বলেছি যে পবিত্র দাস সমূহে সেখানে যদি কেউ গোনা করে তাহলে আল্লাহরপুল্লাহ আলমেন সেখানে তাকে কঠিন শাস্তি দেবেন অনুরূপভাবে আল্লাহর ঘর পবিত্র স্থান সেখানে যদি কেউ অন্যায়ের প্রতি ঝুঁকে যায় তাকেও আল্লাহ রবুল্লাহ আলমিন কঠিন শাস্তি দেবেন তাকে শাস্তি দেওয়া হবে কঠিন অনুরূপভাবে পবিত্র সমূহর পবিত্রতা রক্ষা করলেও মান্দাস হ্যানে বেশি নেকি অর্জন করতে পারবে আসুন আমরা নেকির কাজে প্রতিযোগিতায় প্রবৃত্ত হই যাবতীয় অন্যায় থেকে গোনাহের চিন্তা মাথায় যেন না আনি যা সব অন্যায় থেকে আমরা নিবৃত হই আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে মহফুজ করুন কি প্রদর্শক করেছে মানব জাতির দিন ইসলামের মূল নির্দেশন গুলো কি কি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 আপনার কোথায় বেশি হকদার কি নবীজি বললেন তোমার মা লোকটি বললো তারপর কে নজি বললেন তোমার মা লোকটি আবার জিজ্ঞেস করলো তারপর কে নবীজি বললেন তোমার মা লোকটি চতুর্থবার জিজ্ঞেস করলো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 तीन हजार एक छह नबीज्ल्ल्ल्ल्ल्ल तुम मायर प नीचे